বাংলা মানবতা সমাধান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 ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا وقال الحبيب المصطفى عليه الصلاه والسلام الحج المبرور ليس له جزاء إلا الجنه أو كما قال عليه الصلاه والسلام بيستভি بنگলার সকল দর্শক ও শ্রোতা মণ্ডলী আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইসলামের যে পাঁচটি স্তম্ভ বা পিলার বা রুকন তার পঞ্চম রুকন যেটা যেটাকে আমরা হজ বলি একসময় ছিল আমাদের দেশে অল্প সংখ্যক মানুষ হজ করতেন আজ কিন্তু আলহামদুলিল্লাহ অর্থকরি হয়েছে অনেকের হজ করার সুযোগ হয়েছে এখন যুবকরাও হজ করতে যাচ্ছেন এই যে বিশ্ব সম্মিলনের ডাকে মহানব্বুল আরমিনের ডাকে আমাদের মধ্যে সারা পড়েছে এই হজ বিষয়টা আমাদের এখন বেশি করে জানা জরুরি হয়ে যাচ্ছে হজ যখন ফরজ হয় তার মাসলা মাসাইলগুলি জানাও কিন্ত আমাদের প্রতি ফরজ হয়ে যায় আজ আমরা হজকে কেন্দ্র করে আপনাদের জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত বিজ্ঞ এবং পণ্ডিত কোরআন ও হাদিসের সঠিক জ্ঞানের অধিকারী আমাদের সামনে আমাদের কাছে আজকে স্টুডিওতে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমি প্রথমে তাদের সঙ্গে আপনাদের পরিচিত করে দিচ্ছি আমি সাইফুদ্দিন বিলাল আমার ডান পাশে শেখ হারুন হোসাইন এরপরে শেখ আমানুল্লাহ মাদানী এরপরে আমার বামপাশ্বে রয়েছেন সামনে শেখ শহীদুল্লাহ খান মাদানি আমার বামপাশ্বে একেবারে রয়েছেন ডক্টর মুসলেহুদ্দিন আসুন আমরা আমাদের এই বিজ্ঞ ওলামায়েকরামকে নিয়ে আপনাদের জন্যে আজ আমাদের উপহার হচ্ছে হজ এবং হজের মাসাইল আমরা প্রথমেই আমাদের মেহমানদেরকে সুক্রিয়া জানিয়ে প্রথমে আমি হজ हज आरबी शब्द यो संकल्प एरादा जियारत संकल्पा हज बला हजर निर्धारित मास समूह নির্ধারিত সময়ে বেতুল্লাহ হারামের জিয়ারত আরাফায় অবস্থান সহ শরীয়ত নির্ধারিত আহকামগুলি প্রতিপালনের মাধ্যমে আল্লাহর যে সান্নিধ্য অর্জন করা হয় বা আল্লাহর যে বিশেষ এবাদত সমূহ সম্পাদন করা হয় তাকেই হজ বলে ধন্যবাদ আমরা এতক্ষণ যাবত আমাদের মেহমান শেখ হারুন হোসেনের কাছে হজ কাকে বলে আমরা অত্যন্ত সুন্দরভাবে জানতে পেরেছি এবার আমরা যাব যে এই হজ এর হুকুমটা কি এটা তো রুকুন কোন পর্যায়ের এর বিধানটা কি এ পর্যায়ে আমরা শেখ আমানুল্লাহ মাদানিকে আহ্বান জানাবো এটা আমাদের দর্শক মন্ডলীকে একটু বুঝিয়ে বলতেন যে এর হুকুমটা কি হজ ইসলামের একটি অন্যতম রকন হজের হুকুমটা ফরজ ধনীদের জন্য যাদের নিজের ভরণ পোষণ বাদে মক্কার ঘর পর্যন্ত পৌঁছার শক্তি রয়েছে তাদের উপরে আল্লাপাক ফরজ করে দিয়েছেন পাঁচটি রোকনের মধ্যে একটা দ্বিতীয় বিষয় হলো হজ যারা সামর্থ্য থাকা সত্ত্বেও করবে না তাদের ব্যাপারে খুব হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যেমন আমার রদিয়াল্লাহু থেকে সহিদে প্রমাণিত তিনি রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন ঘোষককে বিভিন্ন এলাকায় প্রেরণ করতেন এবং বলতেন তারা ঘোষণা দিয়ে দিত অমর আল্লাহর পক্ষ থেকে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেনি তাদের উপর ট্যাক্স মানে জিজিয়া কর সেটা চাপিয়ে দিতেন এবং ঘোষকরা বলে দিতেন ওমা হুম বিসলিমিন ওমা হুম বিসলিমিন যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না তাহলে এটা বোঝা যাচ্ছে যে শুধু ফরজেই নয় বরং না করলে তাকে ইসলাম থেকে তারপরে হজে যাবেন বা বুড়ো হলে এ ব্যাপারে আমাদের আজকের মেহমানদের মধ্যে একজন ডক্টর মুসলিউদ্দিন সাহেবকে ব্যাপার আমি কিছু আলোকপাত করার জন্য দৃষ্টি আকর্ষণ করবো আব্বাস রাজিয়া বলেছেন যার উপর হজ ফরজ হয় যখন হজেরওনা করলেন তখন খোদ্লেন তোমাদের ভোর হজ ফরচ করা হয়েছে তোমরা হজ করো হজে বের হোক আল্লাহ নবী বলার সাথে সাথে হাজার হাজার সাহাবি তার সাথে হজে বেরে কেউ কিন্তু যার সমর্থ আছে তিনি কিন্তু দেরি করলেন সমর্থনে হয়তো পরে কথাবার্তা হবে সমস্ত কাকে বলে এজন্য জন্য যখনই আপনার উপর হজ ফরজ হচ্ছে বা বার্থন হচ্ছেন তখন আপনি তাড়াতাড়ি হজ করার চেষ্টা করবেন আপনার অনেকগুলো কথাবার্তা বলে আমার ঋণ শোধ করে তারপরে আমি যাব ছেলেটা বিয়ে দিয়ে যাব মেয়েটা বিয়ে করে যাব ঘরটা কমপ্লিট হয়নি আমার এগুলা হলো বাজে বাহানা অনেকে বলে মরার জন্য যাচ্ছি একবার প্রস্তুত হয়ে ভাই মরবেন না বাজবেন তা আপনি জানেন না বা ছেলে মেয়ের বিয়ে দিব বয়স এখনো হয় নাই বা এখন আমার এটা প্রয়োজন মিটে নাই ওটা মিটে নাই বরং হজের ফরজ হওয়ার যদি আমরা পেয়ে যাই দ্রুত আমরা হজ করার চেষ্টা করব এবার আমরা এই হজ আমরা করবো এই হজটা কিন্তু নির্দিষ্ট কিছু জায়গা এবং নির্দিষ্ট কিছু মাসের বা সময়ের মধ্যে নির্দিষ্ট এটা আল্লাহ নির্ধারিত ফরস এবং আল্লাহ সুফেন আমাদের জন্য সময়টাও নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুফেন এরশাদ করেন্লা হজের মাসগুলি প্রসিদ্ধ আর সেটা স্পষ্ট হলো রমাদানের পর যখন সওয়াল শুরু হয়ে যাবে এই সওয়াল এবং জুল হাজ্জা এইগুলি হচ্ছে হজের মাস এবং হাজ্জার আপনার নবম তারিখই হচ্ছে মূল হজ যেহেতু আরাফা ওটাকেই বলা হচ্ছে আলহ আল কাজেই এই নির্দিষ্ট সময়ের ভিতরেই শরীয়ত নির্ধারিত পন্থায় আপনাকে হজ আদায় করতে হবে আপনি ইচ্ছা করে অন্য কোনো নির্দিষ্ট করে দিয়েছেন অথব এই সীমারেখার ভিতরে থেকেই আপনাকে হজ সম্পাদন ধন্যবাদ এবার আমরা শুনবো আমাদের শেখ আমানুল্লাহ মাদানির কাছ থেকে এই যে হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত এ ব্যাপারে কবুল হজের প্রতিদান আল্লাহর দরবারে জান্নাত ছাড়া আর কিছু নয় হজ করলে জান্নাত পাওয়া যায় জান্নাত নিশ্চিত হয় হাদিস দ্বারা তা বুঝা গেল তবে সে হজটা কবুল হতে হবে অনুরূপ আরেকটি হাদিসে নবী সাল্লাম বলেন আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি হজ করল সে হজের মধ্যে কোনো অশ্লীলতায় জড়িত হল না এবং হজের নিয়ম নীতি ভঙ্গ করল না सेप्पाप अवस्थाय अवस्था जी हज टी कबुलज पालन करते गलते हैजर मध्य को अश्लीलता ना आगे हजर नियम नीति जो नबी सल्लाम दिए সাল্লাম বলেছেন খুদু আর নিমান আসে আমি যেভাবে হজ করেছি তোমরা সেইভাবে হজ করো রাসুল সাল্লাহামের দেওয়া পদ্ধতিতেই হজ আমাদের করতে হবে সুতরাং আমরা সে ব্যাপারে সজাগ হব এবং জেনে নেবো যে কিভাবে আমরা আল্লাহ নবীর তরিকায় হজ করে এই সফলতা অর্জন করতে পারি ধন্যবাদ শেখ আমান উল্লাহ সাহেবকে শহীদুল্লাহ খান মাদানিকে আমরা বলতে চাই যে এই ব্যাপারে যদি আরো কোন ফুজিলত আমাদের জানা থাকে তাহলে আমাদের শ্রোতা এছাড়া আরো অনেক হাদিস পাওয়া যায় ফজিলত সম্পর্কে যেমন আল্লাহ রসুল সালি হাতে একজন সাহাবি আসলেন আসে আল্লাহ রসুল সাল্লাহ হাতে হাত রেখে কিছু বিষয়ে অঙ্গীকারবদ্ধ হওয়ারই করলেন তো আল্লাহ রাসুল সাল্লাম হাত বাড়ালেন কিন্তু তিনি আবার হাত টেনে নিলেন আল্লাহ রাসুল জিজ্ঞাসা করছেন কি ব্যাপার তুমি হাত বাড়িয়ে আবার হাত টেনে নিলা তখন তিনি শর্ত করলেন হে আল্লাহ রসুল সাল সাল্লাম আমি আপনার সাথে হাতে হাত রাখতে পারি তবে শর্ত হলো আমার অতীতের অপরাধগুলি জন্য ক্ষমা হয়ে যা এমন আমাকে ব্যবস্থা দিবেন বা এমন আমাকে নিয়ম দিবেন আল্লাহ রাসুল সাল্লাহাম তখন বললেন তাকে জেনে রাখো তুমি কি জানো না এবং শেষে বললেন এমন সেই হজ যে সঠিকভাবে সুন্দরভাবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করবে তাহলে পূর্বের সব অপরাধগুলিকে যেন মোচন করে দেয় এই হজ আমরা ছোট্ট একটা ব্রেকের পরে দর্শক মন্ডলী আবার আপনার কাছে ফিরে আসব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দান বাংলা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 मानुषे सब समस्या विश्व मानवतार महान सम्पद शब्द मदानी आसन कुरान दिए जीवन गड़ी परवर्ती अनुष्ठान पीट टी সালামুকুম আ রাহমাতুল্লা বাক প্রিয় দর্শক শ্রোতা আমরা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে এসেছি আশা করি আপনারা আমাদের সঙ্গেই আছেন এবার আমরা শুনব আমাদের শেখ আমানুল্লাহ মাদানির কাছ থেকে এই যে হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এ ব্যাপারে যে সমস্ত ফজিলত উল্লেখ হয়েছে কোরআন ও সই হাদিসে এর আলোকে আপনি আমাদের কিছু শুনাবেন। হজের ফজিলত সম্পর্কে নাবি সাল্লাসাল্লাম বলেছেন কবুল হজের প্রতিদান আল্লাহর দরবারে জান্নাত ছাড়া আর কিছু নয় হজ করলে জান্নাত পাওয়া যায় জান্নাত নিশ্চিত হয় এ হাদিস দ্বারা তা বুঝা গেল তবে সে হজটা কবুল হতে হবে অনুরূপ আরেকটি হাদিসে নবী সালাম বলেন আল্লাহ নবী সাল্লিয়াল বলেন যে ব্যক্তি হজ করলো সে হজের মধ্যে কোনো অশ্লীলতায় জড়িত হল না এবং হজের নিয়ম ভঙ্গ করল না সে এমনভাবে নিষ্পাপ অবস্থায় ফেরত এলো যেমনভাবে নিষ্পাপ অবস্থায় তার মা তাকে জন্ম দিয়েছিলেন এ হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে একজন হজ পালনকারী তার জীবনের সকল পাপ পঙ্কিলতা থেকে ফিরে আসে যদি তার হজটি কবুল হয় অথবা তার হজ পালন করতে গিয়ে সেখানে আল্লাহর আসতে হয় এবং সেই হজের মধ্যে কোনো অশ্লীলতা না আসে এবং হজের নিয়ম নীতি যেভাবে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 কিছু বিষয়ে অঙ্গীকারবদ্ধ হওয়ারই করলেন তো আল্লাহ রাসুল সাল্লাম হাত বাড়ালেন কিন্তু তিনি আবার হাত টেনে নিলেন আল্লাহ রাসুলাম জিজ্ঞাসা করছেন কি ব্যাপার তুমি হাত বাড়িয়ে আবার হাত টেনে নিলা তখন তিনি শর্ত করলেন হে আল্লাহ রাসুল সাল সাল্লাম আমি আপনার সাথে হাতে হাত রাখতে পারি তবে শর্ত হলো আমার অতীতের অপরাধগুলি যেন ক্ষমা হয়ে যায় এমন আমাকে ব্যবস্থা দিবেন বা এমন আমাকে নিয়ম দিবেন আল্লাহ রাসুল সাল্লাম তখন বললেন তাকে জেনে রাখো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করবে তাহলে পূর্বের সব অপরাধগুলিকে যেন মোচন করে দেয় এ হজ আল্লাহ কবুল হজ বা নেকরুর বলতে কাকে বোঝা হয়েছে সম্পর্ক আছে আল্লাহর জন্য এখলাসের সাথে যে হজ করল। নিয়ত ঠিক রেখেছে এবং সে এখলাসের সাথে হজে বেরিয়েছে তার মাল হালাল এবং এবং আছে আর যা কিছু নিষিদ্ধ রয়েছে বিশেষ ভাবে স্ত্রী সংসর্গ বা ফায়সাদের সাথে জড়িত যা ফুসুক ফাঁসি কি কথাবার্তা কাজকর্মের সাথে জড়িত যেগুলা ওলা জিদাল সে ঝগড়া ফসাদ ইত্যাদি করলো না সকল কিছু মিলে যে ব্যক্তি হজ করলো বোঝা যাবে যে তার হজটা কবুল যোগ্য হিসাবে যদি কেউ হজ করে সেটাকে মাবরুর হবে। কিছু আলামত জাহের হবে বলে সালাহ সালিন বলেছেন সেটা বলেছেন হজ্জের থেকে ফেরার পর যদি দেখা যায় লোকটার পাপ কাছে লিপ্ত হলো না সেটাই হলো তার আলামত হজ মাবরুর হওয়ার আর যদি আসার পরে প্রদর্শনী তার পাপ কাজে নিয়োজিত হয়ে যায় তাহলে মনে করতে হবে বাড়িতে ফিরে গিয়ে আবার ওই ভালো পরিবেশে এবং ভালো কাজের মধ্যেই তিনি থাকবেন তার এই হজটাকে নষ্ট করে দিবেন না তাহলে আমরা বলবো যেটা হজ মাবরুর আমরা ক্ষেত্রে হজের যেহেতু একটা পার্ট অ ফজিলত বুঝি আমাদের একটু এখানে দরকার আমাদের দর্শক মন্ডলীর জন্য এজন্য আমি শেখ হারুন হোসেনকে কে অনুরোধ জানাবো আপনি যদি একটু ফজিলত আমাদেরকে বুঝিয়ে বলতেন গুরুত্বপূর্ণ আবাদত এবং এই সম্পর্কে রসুল সাল্লাম লু ইমরা থেকে আরেক ওমরা এর মধ্যবর্তী গুনাহের কাফফারা হয়ে যায় ইজুনিবাতিল কাবাহর যদি সে কাবিরা গোনা থেকে মুক্ত হতে পারে এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে ওমরা করলে এক উমরা থেকে আরেক উমরা এর মধ্যবর্তী গুনাহের কাফারা হয়ে যাবে যদি আমরা যারা ওমরা করি তারা কবিরা গোনা থেকে বিরত থাকি এখানে হজের বেলায় অনুরূপভাবে একটা ইঙ্গিত আসছে যে গোনাহ থেকে মুক্ত হতে গেলে এই নেক আমল দ্বারা সকল ওলামা আহলুল হক এবারে অক্ষমত পোষণ করেছেন অতএব তৌবা করি হজ করে যদি আসে এবং তোবা করি যদি উমরা করে আসে আল্লাহ হারুন কেউ যদি উমরা করে তাহলে আমার সাথে হজ করলে যে সমান নেকি হয় ওই রকম নাকি হবে অনুরূপ আমরা জানতে পারি জনৈকা সাহাবি মহিলা সাহাবি যেতে পারলেন না হজে তোমরা হজ এবং আল্লাহর সম্পাদন করো কাজী আল্লাহর ওয়াস্তে নিষ্ঠার সাথে যখন বান্দা সম্পাদন করবে তখনই তার সে গুণাহ থেকে মুক্ত হতে পারবে তবে শর্ত হলো কেউ বলেছেন যারা যাদের পক্ষে সম্ভব মানে আল্লাহর করে পৌঁছা তাদের জন্য জিজ্ঞেস করব যে তবে সেক্ষেত্রে সে যদি ফরজ হওয়ার আগে হজ করে অন্য টাকায় অথবা কাল্যকালে হজ করে বাপের সাথে পিতার সাথে বা কোনো আত্মীয় সাথে তাহলে তার ফরজিয়াত আদায় হবে না বড় হওয়ার পরে থেকে আবার করতে হবে অনুরূপ ভাবে ফরজ হওয়ার পরে আবার করতে হবে ফরজ হওয়ার পরে একবার করলেই যথেষ্ট বাকি যদি হজ করে তখন সেটা নফল বলে গণ্য হবে ইনশাল্লাহ সব পাবে তবে হজ একবার জিজ্ঞাসা করছিলেন যখন দর্শন বলছেন ওহে মানবমন্ডলি তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন তোমরা হজ করো তখন ওই সাহাবি দাঁড়িয়ে বলছেন করতে যদি আমি হা বলতাম তাহলে তোমাদের উপরে কাজেই এই হাদিস দ্বারা স্পষ্টত প্রমাণ হয় হাজ। হয়ে যেত আমরা বুঝতে পারলাম যে হজ জীবনে একবার করলেই সেটা আদা হয়ে তবে শৈশবে বা বালক অবস্থায় নাবালক অবস্থায় যদি হজ করে কোন সন্তান তাহলে তারপরে আবার হজ করা ফরজা আল্লাহ আমাদের হজের সমান বারবার ওমরা আসেন হজ করেন না কিন্তু ওমরা করলে আপনি শতবার উমরা করেন আপনার উপরে হাজ ফরজ হয়ে থাকে তাহলে সেই ফরজিয়তের ভাইবার থেকে আপনি মুক্ত হচ্ছেন দর্শক শ্রোতা এ যাবত আমরা হজ কি কাকে বলে হজের সংজ্ঞা কি এবং হজের গুরুত্ব তাৎপর্য এর সঙ্গে হজের কিছু ফজিলত এবং উমরার ফজিলত আমাদের কাছে সুন্দর সুস্পষ্ট হয়ে ফুটিয়ে উঠেছে আশা করি দর্শক মন্ডলী আমাদের এই আলোচনা থেকে উপকৃত হবেন এবং যারা হজ ফরো হয়ে গেছে আশা করি এবারই হজ করার জন্যে উদ্বুদ্ধ হয়ে যাবেন ইনশাল আজকের মতো আমরাই পড়বে এখানেই বিদায় নিচ্ছি আসসালামুকুম ও রহমতুল্লাহ বারকাত সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ পুরনো প্রতিদান পাওচাপে যা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 उ रोड बोस्ट विच फम्बर शून्य IBAN उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टि खाई जिबी टा पाठे इमेल कर যিনি করেন শুধু আল্লাহর উপাসনা চান্নাতের সব বড় নিয়ামত হচ্ছে আল্লাহবুর আলিমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল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 आज रात रत बारोटाएल और साढ़े एगारोट भारत पीस टी बांगल्